পাশাপাশি আমরা পালন করছি এটা ভেবে তৃপ্তি পেতে চাই কোরআনের আয়াত দেখুন হে ইমানদার গণ সিয়াম তোমাদের উপর ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তা কোয়া অর্জন করতে পারো সুরা আল বাকারিরাশি হে ইমানদারগণ সিয়াম তোমাদের উপর ফরাজ করা হলো কিন্তু কেন ফরাজ হল তা কোয়া অর্জনের জন্য আয়াতটির কোথাও কিন্তু সাওম পালনের মাঝে মনের আনন্দ এবং চোখের শীতলতা খোঁজার ব্যাপারে কোন সরাসরি নির্দেশনা দেখতে পাবেন না কারণ অল্প বান্দা ব্যতীত বেশিরভাগ বান্দাই কিন্তু সালাদ কিংবা সাওমে কোন আনন্দ অনুভব করে না अंतर्भुक्त होते निश्चय सलाद विरत राखे अल फल अन कबूत आय पैतलिस सलाद आदायर उद्देश्य हल सलादायी के फाहसा গুনা এবং মুনকার তথা কুফর ও শেখ থেকে দূরে রাখা রসুল সাল্লাই বলেছেন যে সালাত তার চোখের শীতলতা এবং অন্তরের প্রশান্তি আমরা আসলে যেটা বলতে চেষ্টা করছি সেটা হলো আল্লাহ কোরআনে তাকুয়া অর্জনকে সমের এবং গুনা ও কুফর থেকে দূরে থাকাকে সালাতের উদ্দেশ্য বলেছেন আর এই সবকিছুই সময়ের সাথে সাথে ইবাদতের মাধ্যমে অর্থাৎ সাওম পালন ও সালাত আদায়ের মাধ্যমে অর্জন করতে হবে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 এবং এই অনুভূতি তখনই অনুভব করা যায় যখন পালন করার সময় শালনকারী এটা অনুভব করতে থাকেন যে আল্লাহ তাকে দেখছেন আর ইহসান হচ্ছে এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আপনি তাকে দেখছেন রসুল্লাহ সাল্লাম আলসালাম তায় ফে গেলেন এটা ছিল একটা পাহাড় যাতে চড়া এত কঠিন যে অনেক সাহাবি পুঁথি মধ্যে মৃত্যুবরণ করেছিলেন যখন তিনি পর্বত চূড়ায় পৌঁছলেন তাই পাশি পাহাড়ের নিচ পর্যন্ত তাকে প্রস্তর বর্ষণ করতে থাকল নবীজির সারা শরীরে রক্ত ঝড়ছিল তিনি ক্লান্ত ছিলেন এবং ছিলেন গভীরভাবে মর্মাহতু সেই কঠিন সময়ে তিনি কি বলেছিলেন দেখুন হে আল্লাহ আপনি যদি আমার ওপর সন্তুষ্ট না হন তাহলে যা হয়েছে তা কিছুই না তিনি যা বলেছিলেন তা ছিল বরফ শীতল পানির মতন যা কিনা অসম্ভব পিপাসার তো মানুষের পিপাসা মেটাতে সক্ষম সুবহানাল্লাহ কত সুন্দর অব্দি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 আর এটা এমন একটা বৈশিষ্ট্য যে ব্যাপারে কাফিরদের আর চতুষ্পদ জন্তুর মধ্যে মিল আছে যারা কুফরি করে তারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ প্রাণীর মতো ভক্ষণ করে সুরা মুহাম্মদ আয়াত বারো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 অসংখ্য হাদিসে কুৎসিতে আছে যেখানে আল্লা সুখান বলেছেন যে সাওম কেবল আমারই জন্য আপনাকে এটা বুঝতে হবে যে আপনার এই ট্যাগটুকু শুধু আল্লাহরই জন্য আর এটাই হল ইমান আর ইহতিসাবের প্রকৃত অর্থ প্রথম পর্বে একটা হাদিস নিয়ে আমরা এ ব্যাপারে আলোচনা করেছিলাম এবং এই আনন্দ শুধু সাওম পালনেই নয় মক্কার তপ্ত রোদে বিলাল রাজিয়াল্লা আনহুর পর চাবকের আঘাত করা হচ্ছিল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 तीमा भलार कारण तरफ जीवन संगी के खुशी करते चेष्टा कर शेष पर्त कष्ट क्या शपिंगे जाकेट मार्केट घोरार कष्ट से गिफ्टर मूल्य जेटा जो तरह सप्ताह मास अथवा बचर गुणते कमेषे सब कष्ट कथा भूले जाए कि समस्त कष्ट के भूलिए दिल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 रमादाना किसी अर्जन करेंल्लासा भय करते गमादान खूब सामान्य कष्ट है कारण रमादान आसले खबर समयटा एक पिछले देवा छाड़ा कि मासटाई क्या असंख्य मुस्लिम प्रिय एक मास তারা সব সময় বলে রমাদানটা বেশ তাড়াতাড়ি চলে গেল তারা বলে আমরা আমাদের খাবার সময়কে পিছিয়ে দেব রাত জাগে সলাদ আদায় করব। কিন্তু আমরা পরবর্তী রমাদান আসা পর্যন্ত আর অপেক্ষা করতে পারছি না তাও সম্পূর্ণ রূপে প্রতিষ্ঠিত করুন পালনের মাধ্যমে সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মাধ্যমে তাও হৃদকে প্রতিষ্ঠা করুন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 আপনি কাউকে যত বেশি ভালোবাসেন ততই আপনার মাঝে তাকে খুশি করার প্রেরণা জাগে এবং আপনি শুধু সময় ও সুযোগ খুঁজতে থাকেন তাকে খুশি করার জন্য রমাদানের বাইরের দিনগুলোতে এই শুষ্ক ঠোঁট এবং অভুক্ত পাকস্থলী বিরক্তিকর লাগতে পারে এমনকি কখনো কখন যন্ত্রণাদায়ক কিন্তু যখন এই একই বিষয়গুলো রমাদানে ঘটে তখন তার হৃদয় আনন্দে ছেয়ে যায় যেমনটা হয়েছিল রসুলুল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রে তায়েফে তিনি বলেছিলেন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 এবং আমরা তাকে দিন অন্ধ অবস্থায় করব। এরপর উঠল পালনকারীরা তারা থাকবে আনন্দে উদ্বেলিত আল্লাহর সাথে সাক্ষাতের সময় মানুষেরা থাকবে ভয় এবং আতঙ্কের ভিতরে সাইমগণ থাকবে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য অস্থির এবং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তারা আর অপেক্ষা করতে চাইবে না কারণ যারা কখনো ইহসানের মানে কি তা অনুভব করেনি তারা এসব শুনে হাত মাথা দিয়ে চাপড়াতে পারে আর বলতে পারে তোমরা পাগল সাওম রাখতে হবে তাই রাখব কিন্তু আপনি বলছেন তা আমি উপভোগ করতে পারব সবাই এসব বুঝবে না কারণ ক্ষুধা তৃষ্ণা দিকে আর আনন্দ আহ্লাদ আরেক দিকে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 আপনার নিয়ত লক্ষ্য ও প্রেরণা হবে এক উদ্দেশ্যে তাকে ভালোবাসা এবং তাকে সন্তুষ্ট করা আপনার লক্ষ্যই এখানে আপনার হাতিয়ার তাই সাথে দৃঢ় ঠিকই আপনার মাঝে আনন্দ আর মজা খুঁজে পাবেন এই পৃথিবীতে কষ্ট আর ত্যাগ স্বীকার করার মাধ্যমেই আমরা জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছাবো ইনশা আল্লাহ এই বিষয়টাই ভাবুন দেখবেন আপনার সাওম কষ্ট থেকে আনন্দে পাল্টে যাবে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 हासर दिन मानुष भीषण आतंकी थक जहां नाम के सामने नहीं आसाब कि सरसरी निक्षेपी सामने नहीं आसाब जहां नाम केल फाजर आय तेईस रसुल्लाम चितया रब्बी सल्लीम सल्लीम आर हाजिर जहान नाम সাহি মুসলিমে হাসরের দিনে জাহান নামে আনা হবে সত্তর হাজার বেঁধে এবং প্রতিটা দরি টানবে এমন সময় আপনারা শুনবেন ফেরেস্তারা বলছে আবদুল্লাহ সালিহ জামাল তুমি জাহান নাম থেকে সত্তর হাজার বছর দূরে এবং আরো সত্তর হাজার বছর দূরে এবং আরো সত্তর হাজার বছর দূরে আপনি কি জানেন কোন কাজের কারণে আপনি জাহান্নাম থেকে সত্তর হাজার বছর দূরে সরে যাচ্ছেন সেগুলো হলো রমাদানের বাইরের দিনগুলোতে আপনার রাখা রমাদানের সাংমের ক্ষেত্রে এই হিসাব আরো বেশি হয় বলা হয়েছে আকাশ এবং পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান অর্থাৎ সত্তর বছর গণত্রিশ মোট একুশ বছর হবে জাহান্নাম এবং আপনার দূরত্ব আর এটা শুধু রমাদানের জন্য অন্যান্য নফল সিয়াম বাদ দিলাম আপনার এবং জাহান নামের দূর হবে মনোনিবেশ এবং করার যদি আপনার হৃদয় পুলকিত না হয় আপনি উপভোগ না করেন তবে আমাকে বলবেন এসব বিষয় নিয়ে গভীরভাবে ভাবুন এবং আপনার ক্ষুধা আর তৃষ্ণাকে তখন আপনি উপভোগ করা শুরু করবেন জান্নাতের সামনে লোকদের ভিড় থেকে তাদের আমল অনুযায়ী প্রবেশ করতে বলা হবে এবং আপনাকে বলা হবে আর রাইয়ান নামে গেট দিয়ে প্রবেশ করতে যদি এটা জেনেও আপনি অনুপ্রাণিত না হন তবে আমাকে বলুন আর রায়ান মানে তৃষ্ণা মেটায় এবং সন্তুষ্ট করে আপনি আল্লাহর জন্য অনেক কিছু পরিত্যাগ করেছেন এখন আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবেন এটাই হলো আর রাইয়ানের মানে যখন আপনি বসে বসে এই সব বিষয়টা ফাক্ষর করবেন আপনি গভীরভাবে অনুভব করবেন এবং কল্পনা করবেন যেন তা হচ্ছে এখনই তখন যদি আপনার ইবাদাতে প্রশান্তি না আসে তবে আমাকে বলবেন যখন আপনি জান্নাতে এবং লোকেরা লেভেল এক দুই তিন পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে আপনি উপরে উঠছেন আর উঠছেন কেবল আপনার কারণে যখন আপনি এর সাও তাফাক্ষ করবেন কল্পনা করেন বিশ্লেষণ করেন আমাকে বলবেন যদি আপনার হৃদয়ে প্রশান্তি না আসে আর সাওমের সময় আপনার মনে শীতলতা না আসে ওয়াসাল্লু আলা মোহাম্মদ ওয়া আল্লাহ আলহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রবিলমীন